ইবনু আব্বাস রজিয়াল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু বক্কর রজিয়াল্লাহ তালাহ উমর রাজিয়াল্লাহ তালাহন এবং উসমান রাজিয়াল্লাহ তালান্ন এর সঙ্গে সালাতে হাজির ছিলাম সকলেই খুদ্বার আগে সালাত আদায় করতেন